আলহামদুলিল্লাহ সমিতলী আমরা গত সেশনে হাদিস শুনেছিলাম সাফায়াতের হাদিস সমস্ত উম্মতরা একত্রিত হয়ে নবীদের কাছে সুপারিশের জন্য আল্লাহর কাছে সাফাতে জন্য দরখাস্ত দেবেন আদম আলি সাল্লাম তিনি ডিনাই করে পাঠাবেন নুহা আলাই সালামের কাছে তিনিও রাজি হবেন না পাঠাবেন ইব্রাহিম আলহ সাল সাল্লামের কাছে তিনিও সুপারিশ করতে ইতস্বত করবেন পারবেন না করবেন না বলবেন মুসা আলাইসালামের কাছে আসতে মূসা আলাইসাল্লাম পাঠাবেন ঈশা আলাইসালামের কাছে সর্বশেষে ঈশা আল সাল্লাম পাঠাবেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলি আসসালামের কাছে যে উনি আখিরি নবী রহমতুল্লাহ আলমিনিসাবে আল্লাহ পাঠিয়েছেন তার আগের ফিতের সমস্ত গুণা আল্লা তালা মাফ করে দিয়েছেন এমন লোকের এই পজিশন আছে শান আছে ওনার কাছে তোমরা যাও তিনি এই কাজের জন্য উপযুক্ত হবেন। হবেনি এই হাদিসুল্লাহ বললেন তারা আমার কাছে আসবে এই হাদিসের প্রথম অংশটি আমরা গত সেশনে শুনেছিলাম শাহিবির এই হাদিসটি কিতাব রেখাটি আছে ছয় হাজার নম্বর হাদিস এই অংশে এসে অংশে আমরা এসেছি ফাইয়া তু উনি সমস্ত মানুষ আমার কাছে আসবে বাকি উম্মতের সমস্ত উম্মতের লোকেরা মিলে আলা আমি আল্লাহ তালার কাছে সুপারিশের জন্য দেব আমি আল্লাহ কাছে পারমিশন চাইবো ফাঈদুহায় দেন আল্লাহ তালা আমার সঙ্গে কথা বলবেন এবং দেখা দেবেন যখন আমি আল্লাহ আল্লাহতালাকে দেখব ওয়াকা টু সাহাযেদান আমি সঙ্গে সঙ্গে সাজায় পড়ে যাবো আল্লাহ সামনে যাবো আল্লাহ আমি থাকব আল্লাহ আমাকে আমি লম্বা শ্রদ্ধা করবো লম্বা শ্রদ্ধা করবো কত দরখাস্ত আল্লাহ তালা কাছে সেখানে দেব আল্লাহ করব। করবো কালি এরপর আর আসাক এরপরে আল্লাহ তালা আমাকে বলবেন হে নবী আপনার মাথা উঠান আপনার মাথা উঠান কথা বলেন সাল তু অহ আপনি কি চান বলেন আপনার দরখাস্ত কবুল করা হবে ওয়াকুল ইউসমা আপনার কথা শোনা হবে ওয়াসফা তুসাফা আপনি সাফায়াত করেন সুপারিশ করেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে তারপরে আসি তিনি বলেন যে আমি মাথা উঠাব ওনার এই কথা শুনে আল্লাহ তালার এই পারমিশন শুনে আমি মাথা উঠাবো এখন আল্লুমনি উঠে এখন আমি সরাসরি দরখাস্ত দেব না এরপরে কতক্ষণ আল্লাহ তালার প্রশংসা করব। এমন প্রশংসা যেগুলো আল্লাহ তালা আমাকে শিখিয়ে দেবেন দেখেন দুনিয়ার মধ্যে মানুষ বড় একজন কারো কাছে গেলে দরখাস্ত নিয়ে যায় এবং দরখাস্তের উপরেও কিছু প্রশংসা করে কিছু সান গায় তো দুনিয়ার মাখলুদের কাছে যদি যেতে হয় যিনি খালেক আল্লাহ তালা সৃষ্টিকর্তা তার তো সান অনেক বেশি এবং তিনি কখন প্রশংসা করবেন আমরা তো প্রশংসা করি আল্লাহ তালার কাছে সুরাফাতে হার মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহর প্রশংসা আগে শুরু করি আলহামদুলিল্লাহ এখন দরখাস্তি এহদিন যে এই দরখাস্ত দিচ্ছি হেদায়তের জন্য তার আগে অনেকক্ষণ আল্লাহ তালার প্রশংসা করলাম যিনি রাবুল আলমিন তার প্রশংসা যিনি আর রাহমান আর রাহিব এরকম করে তিনি বলেন যে আল্লাহ তাল্লা আমাকে অনেক সুন্দর সুন্দর প্রশংসা শিখিয়ে দেবেন আল্লাহর গুনগান অনেকক্ষণ আমি ফেস করব তারপরে আশফাও এরপরে আল্লাহর কাছে আমি সুপারিশ করব আল্লাহ মানুষ অনেক কষ্টে আছে আর কত আল্লাহ এবার ছেড়ে দেন পারমিশন দেন যারা জানাতে যাবে একটু যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন হিসাব সহজ করে দেন জাহান আমরা আগুন থেকে বাঁচিয়ে দেন পলসেরাত নিরাপত্তার সাথে পার করে দেন এইগুলো বলবো। তখন আল্লাহ তালা ফাই হেদুল ই হাতদান তিনি আমাকে সীমা রেখা টেনে দেবেন তার অনেক হচ্ছে ডিসক্রিপশন দেবেন ক্রাইটেরিয়া ঠিক করে দিবেন। সংজ্ঞা দেবেন যে এই কোয়ালিটির এই ক্রাইটেরিয়ার লোককে আপনি সুপারিশ করতে পারবেন এর পেছনে না এমনি যে যাবেন না এতটুকু আমল থাকলে এই পরিমাণ গুণা আছে ওই গুণার ছেড়ে দিয়ে যেন আল্লাহ মাফ করে যায় এরকম কিছু কিছু আল্লাহ তারা শর্ত সারাই এবং ধারা উপধারা দিয়ে দেবেন যে এগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদের জন্য আপনি সুপারিশ করেন এর নিচে গেলে বড় বড়ো ক্রাইম যেগুলো করেছে এগুলোর জন্য সুপারিশ করবেন না সেগুলো কবুল করা হবে না এখন সুপারিশ করার কথা এখানে বোঝা গেল যে তিনি সবার জন্য সুপারিশ করবেন তাকে তাকে প্রথম ধাক্কায় সব পার করে দিবেন। না এক নম্বর তিনি চাইলেই সুপারিশ করতে পারবেন না এবার কার জন্য করে দিবেন সেটা আল্লাহ তাল বলে দিবেন যে এইরকম লোকের জন্য করবেন অমুকের জন্য করবেন সেটা সুরা আল্লাহ বলেছেন কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে সাফাতের জন্য সাফাত করবে একমাত্র আল্লাহর পারমিশন ছাড়া তখন তিনি পারমিশন দিলে এবং সেই লিস্ট দিলে সেই ক্রাইটেরিয়া দিলে সেই বর্ণনা দিলে সে অনুযায়ী তিনি সুপারিশ করবে সুপারিশ করার পরে উখরুজ নার আল্লাহ তালার সুপারিশের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সুপারিশ করলাম তখন আল্লাহ তালা তাদেরকে যাহান থেকে বের করে নিয়ে আসবেন এরা জান্নাতে চলে যাবে তারপরে আরও অনেক বাকি থেকে যাবে এইগুলো জাননাতে গেলে হল জান্না তারা জান্নাতে তাদেরকে ঢুকাই দিলাম পেছনে আরও বহু লোক আছে এরাও কষ্টে আসে ওদের অনেক আমল আছে কিন্তু কিছু গুনার কারণে আটকা পড়ে গেছে যাহার নামে চলে গেছে তারপর তুমি মা আউ দুফা আকাউ আমি আবার সেদায় পড়বো লম্বা করে আরেক সেদ্ধা করব। আল্লাহকে আবার বলবো আবার ডানবো। সাহ্লা শাহ তৃতীয়বার রাবে আর চতুর্থবার প্রত্যেকবার আল্লাহ কাছে লম্বা সেদ্ধা করব। প্রশংসা করব আল্লাহ উঠাবে উঠতে বলবেন বলেন ঠিক আছে এবার কি বলবেন বলেন যে আল্লাহ এরকম কিছু লোক পিছনে রয়ে গেলো যাদেরকে আপনি মেহরবানি করে খালাস করে দেন আল্লাহ তখন আল্লাহ তালা কিছু ছাড় দিয়ে আরেকটি ক্রাইটেরিয়া দেবেন বর্ণনা করে দেবেন যে এই ডেসক্রিপশনের লোকগুলোকে কি এই বর্ণনার লোকগুলি এবার আপনি করেন যান কিছু কমাই দিলাম শর্ত কিছু কমিয়ে দিলাম এতে করে আরেক দল বেরিয়ে গেল জানাতের দিকে চলে গেল তারপরে তিনি আবার শেষ যায় পড়ে যাবেন আবার আল্লাহ তালা কিছু ছাড় দিবেন। এরপরে আবার চতুর্থ বার করবেন চতুর্থ বারের কথা এখানে আছে তারপরে হবে কি হবে না পঞ্চম পঞ্চমবার সেটা নাই কিন্তু শেষে লেখা আছে ইল্লামান হাবাসা হুল আলবে। তবে কোরআন যাকে আটকিয়ে দিয়েছে তার মুক্তি পাওয়ার কোন উপায় নেই কোরআন কাদেরকে আটকিয়ে দিয়েছে এক নম্বরে তারা করে তাদের বাবা মারা গেছে যে সমস্ত কুফরের মতো গুণা করে তারা মৃত্যুবরণ করবে তবা করবে না তারা খালেদুন এই হলুদওয়ালাগুলো এই সুপারিশে পার হতে পারবে না এরকম আরও কিছু মোরতাদদের কথা এসেছে এরকম আরও দু চারটা গুনার কথা এসেছে কোরআন শরীফ যেগুলা বলা হয়েছে এগুলো আল্লাহ তালা কোরআনে পাকে বলে দিয়েছেন এগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না এগুলোকে আল্লাহ তালা ক্রাইটেরিয়া অ্যালাউ করবে না এগুলো যাহার অবধারিত ওই গুণাগুলো ছাড়া বাকি উম্মতের গুণাগাররা নবী করিম সাল্লা সুপারিশের মাধ্যমে শেষ পর্যন্ত জাহার্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে এই জন্য যে ব্যক্তির এই যারা পরিমাণে ইমানও আছে লাহিল্লাহ ইমান আছে তাকে আল্লাহ তালা শেষ পর্যন্ত সুপারিশের কারণে জাহান্নাম থেকে উদ্ধার করবেন কিন্তু তার আগে অনেক সময় যাবে অনেক সময় জাহান্নামে তারা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে তাদের অনেক গুণাশাস্তি কিন্তু তখন হতে থাকবে এরপরে গিয়ে তারা এই মুক্তি পাবে সুপারিশটা তাদেরকে অনেক হেল্প করবে আরও বেশি দিন থাকার কথা ছিল কিন্তু সুপারিশ কিছু আগে তাদেরকে যাহারাম থেকে বের করে নিয়ে আসবে যাদেরই তিয় মৃত্যুবরণ করেছে তারা সবাই সুপারিশ পাবে কিন্তু এক সুপারিশ পয়লা ধাক্কার সুপারিশ সবাই পাবে না যাদের অনেক গুণা আছে তারা পরবর্তী পর্যায় সুপারিশগুলোর কারণে সাফায়াতের কারণে তখন তারা বের হবে আর কাউকে কাউকে আল্লাহ তালা প্রথম ধাক্কাতেই যাদের আমল ভালোবাসে কিছু গুণা আছে সাফায়াতের কারণে ওই গুণা মাফ প্রথম ধাক্কাতে জানাতে চলে আসতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এই হাদিসের পরে আমরা আরেকটি হাদিসের দিকে যাব এবার তবে এখানে আরেকটি হাদিসের দিকে যাওয়ার আগে দেখেন এই যে সুপারিশের ব্যাপারে মানুষ অনেক লোকের সুপারিশের দিকে ঘোরাঘুরি করে অমুক সুপারিশ করবে অমুক সুপারিশ করবে কিছু কিছু সুপারিশের কথা আবার আসে একজন শহীদ চেয়ে আল্লাহ তারা সত্তরজনের সুপারিশের জন্য সুযোগ দিবেন এগুলো কিছু হাদিস আছে কিন্তু ওগুলো অনেক পরে ভ্যারি সেকেন্ডারি এখন মানুষ যারা অন্যের সুপারিশের অপেক্ষায় বসে থাকে তাদের আমল নেই তারা সুপারিশ পাবে না আরেকটি কথা হচ্ছে যে রাসুল উল্লাহ সাল্লা কাছে সুপারিশ সরাসরি দেওয়ার কোনো সুযোগ নাই অনেকে কবর যে গেলে ওনার মদিনা তো গেলে ওইখানে গিয়ে ওনার কাছে সুপারিশ চাই ইয়ারসল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন ওনার কাছে সুপারিশ চাওয়াটা এটা তো না এটা শুননা না এটা বেদা সুপারিশ চাই তো হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ আল্লাহর নবীকে পারমিশন দেন আমাদের জন্য সুপারিশ করতে আল্লা বলেছেন কে আছে সুপারিশ করবে পারমিশন ছাড়া আমার আল্লাহ চাইব যে আল্লাহ আবিল্লাহি তফিকাম আলাইকুম আহমাতাম দর্শক মণ্ডলী হাস ময়দানে সুপারি সংক্রান্ত হাদিস আমরা শুনছিলাম আমরা কন্টিনিউ করব আখ রাতের ময়দানে কি কঠিন সময়টা আসবে কিভাবে আমাদের আমলের মধ্যে একটি উন্নতি হতে পারে দুনিয়ার একটু মোহ এবং লোভ কমে যায় আখ রাতের না জন্য আমরা পরেশান হতে পারি সেই বিষয়ে আরেকটি হাদিস আমাদের সামনে এখন আসবে ইনশাআল্লাহ হাদিস শি শহীদ বখারি কিতাবরে এসেছে ছয় হাজার নম্বর হাদিস রসুল্লা সব করলেন কোন লোক জান্নাতে যাওয়ার পরেই তাকে অবশ্যই দেখানো হবে তার জাহান নামের ঠিকানাটা যদি গুণা করতে তাহলে ওই জাহান নাম তার ঠিকানা তার সিট আছে ওখানে যাওয়ার কথা ছিল গুণা করলে আর যে লোক জাহান নামে যাবে তাকেও দেখানে হবে দেখো ওই যে জান্নাতে তোমার সিট আছে। যদি তুমি আমল করতে ওখানে তোমার জান্নাতে জাগা হতো কেন আল্লাহ তালে কাজটা করাবেন যেন জান্নাতি আল্লাহ শকর আদায় করে আল্লাহ তুমি কত মেহরবানি করেছো ওইখানে আমার সিট একটা ছিল অলরেডি আমি গুণা করলে ওখানে চলে যেতাম ইয়া আল্লাহ তুমি যে মেহরবানি করেছ হেদায় দিয়েছ আমাকে বাঁচিয়ে দিয়েছ আমাকে রক্ষা করেছ আল্লাহ আমি কিভাবে চোখে আদায় করব। তার কৃতজ্ঞতার পরিমাণ আরো বেড়ে যাবে তার মনের প্রশান্তি আর কত গুণ বাড়বে যে হাই আল্লাহ আল্লাহ আমার প্রতি কত রহম করলেন আর যে ব্যক্তি জাহান নামে থেকে তাকে দেখানো হবে ওই যে জান্নাতের একটা জায়গা দেখেছ ওইখানে তোমার ঠিকানা হতে পারতো আর সেই জাহান্নামী ব্যক্তির আফসুস তখন কয়েক গুণ বেড়ে যাবে কষ্ট কয় গুণ কয় পরিমাণে বেড়ে যাবে হাই হায় আমি তো ওখানে জায়গা পেয়ে যেতাম কি করলাম আমি আফসোসে তার কলজা ফেটে যাবে এতগুলো হাদিস আমরা আজ কয়েকদিন শুনে আসছি এই সেশনগুলোর মধ্যে কীভাবে রসুল্লাহ সাল্লসলাম আমাদের জন্য জান দিয়ে চেষ্টা করেছেন আখেরাতের লোভ তৈরি করতে জান্নাতের আগ্রহ পায়দা করতে দুনিয়ার যে সমস্ত ময়লা গন্ধে অপবিত্র হারাম দুনিয়াদারির বিষয়গুলো আছে সেগুলো থেকে সরিয়ে আনতে তিনি এত চেষ্টা করলেন এই যে আফসোস করবে মানুষ এই সত্যি কথাগুলো যদি আজকে মানুষ গ্রহণ করে তাহলে সেদিন আফসোস করতে হবে না সেই দিনের আফসোস এই আফসোসের কথা পরেকারিমে কত রকমে এসেছে অনেক সুরাই এসেছে যে আমাদের দুর্ভাগ্য আমাদের উপর চেপে আল্লাহ তারা যখন বলবে নয় জাহান্নামে এসেছ আমি কি নবী পাঠাইনি রাসুল পাঠাইনি এই সমস্ত কথাবার্তাগুলো তোমাদের কাছে আসেনি কি করলে জানলাতে যেতে হবে কি করলে জাহান্নামি যেতে হবে কি করলে জানাতে যাওয়া যাবে এসব তো বলা হয়ে গেছে সর্বনাশ ক্ষতি হবে খাতর নাক এগুলো করো না এই কাজগুলো করো এগুলো করলে তুমি এত লাভবান হয়ে যাবে সব বলা হয়নি সব জিজ্ঞাসা করবে সব উত্তর দেবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরজ তারা জিজ্ঞাসা করবেন তখন তারা কি বলবে রব্বা না গালাবা আলাই না সে তুনা আল্লাহ আমাদের শাকাওয়া আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে চেপে বসেছিল দুর্ভাগ্য আমাদের কাঁধে সার হয়েছে আমাদের সর্বনাশ ঘটিয়ে দিয়েছে সেদিন দুর্ভাগ্যের কথা বলবে আজকে খুব সৌভাগ্যশালী মনে করে কারণ কত লোকে টাকা আত্মসাত করে বিশাল অট্টালিকা বানিয়েছে কত কিছু মালিক হয়ে গেছে আরেকজন টাকা আত্মসাত করে ব্যবসায়ী পার্টনারকে হত্যা করে ফেলেছে পুরোটা দখল করার জন্য হত্যাকারি জোগাড় করে ভাড়াটিয়া কিলার জোগাড় করেছে শেষ করে দাও আর কালকে বলবে রাব্বা না গালাবাত আলাই না শেখুয়া তু না বালায় কোনো লাভ হবে কোনো লাভ বলবেন যে তোমাদের কাছে আসেনি কোনো নবীর রসুল তোমাদের কাছে নবীর রসুলের পায় গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে দায়ল আল্লাহর কাজ যারা যারা ছিল এবং অবশ্যই এসেছিল আমরা তাদেরকে বিশ্বাস করেনি বলছি রাখো এইগুলো বাজে তাদেরকে সত্য বাদী হিসেবে বিশ্বাস করতে চাইনি আমরা বলেছি কি ওগুলা আল্লাহ নাজরুল করেছেন বলে এগুলো আমরা বিশ্বাস করি না তোমরা গোমরা আছো তোমাদের কথা কথাকে আমরা বিশ্বাস করি না আমরা তাদের কথাগুলো যদি শুনতাম তাদের কথাগুলো যদি শুনতাম, আকলকে কাজে লাগাতাম বিচার বুদ্ধি কে কাজে লাগাতাম তাহলে আমরা জাহান্ন দাও দাউ করা আগুনে আজকে এসে পড়তাম না তখন তারা মনে করবে তারা বুদ্ধিমান ছিল না তারা বেওকুফ ছিল তারা বোকামি করেছে কিন্তু আজকে তারা মনে করে তারা অনেক চালাক অনেক বুদ্ধিমান দুনিয়া কিভাবে পেতে হয় কাকে কিভাবে ঠকাইতে হয় এই সমস্ত যোগ্যতা তাদের প্রচুর আছে তারা খুব খুশি তারা পারে এটা আজকে যে সন্ত্রাস করে মানুষের সম্পত্তি লুটতরাজ করে হাইজাক করে নিয়ে যায় ডাকাতি করে নিয়ে যায় জোর করে গুন্ডবাঁ লাগিয়ে দিয়ে বাড়িঘর দখল করে সে আজকে তার নিজেকে খুব বুদ্ধিমান মনে করে তার অনেক কিছু আছে তার টেলিফোনে কত লক্ষুন হয়ে যেতে পারে তার সন্ত্রাসী বাহিনী আছে ইজ সামথিং সে অনেক কিছু আজকে কিন্তু কালকে মনে করবে ন অনেক বড় ক্ষতিগ্রস্ত সে অনেক বড় বোকামি পরিচয় দিয়েছে আল কাই ইয়েসুমানু ওয়ামিন আলিমা বাদ আলমা সত্যিকার বুদ্ধিমান সত্যিকার বুদ্ধিজীবী সত্যিকার আতিকার আকলমান ওই লোক যে লোক কেমতে পারে যা কিছু আসবে সেটার জন্য আমল করে আজকের যারা বুদ্ধিজীবী আছে অনেকেই বুদ্ধিটাকে দিনের জন্য কাজে লাগায় না অনেকে অনেকেই লাগান আকল বুদ্ধিকে আল্লাহ তালা নিয়ামত দিনের কাজে লাগান জীবন কামিয়াব হয়ে যাচ্ছে আর কিছু বুদ্ধিজীবী আছে তাদের রাত দিনের চিন্তা ইসলামের বারোটা কিভাবে বাজানো যায় মুসলিম বুদ্ধিজীবী অনেক আছে কলম ধরে সারাদিন ইসলামের বিরুদ্ধে মিডিয়ার মধ্যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখি বক্তব্য হুঙ্কার আল কাইয়েস হতে পারল সত্যিকার বুদ্ধিমান হতে পারলো না তার বুদ্ধি তাকে ধোকা দিয়েছে সে অন্যকেও ধোকা দিচ্ছে মনে করে কত লোককে এই অন্যায় প্রপাকাণ্ডা করে পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কত লোককে মিথ্যা কথা বিশ্বাস করাচ্ছে সত্য কথা থেকে সরিয়ে আনছে হক থেকে সরিয়ে নিয়ে যায় বাতিল মুখে করে বাতিলের যন্ত্রপাতি ব্যবহার করে যুবকদেরকে বাতিলে দিকে নিয়ে যায় যে সমস্ত শিল্পীরা যে সমস্ত নর্তকী গায়করা যে সমস্ত এই বেহুদা কাজের আয়োজন করে আজকে অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুব সমাজের চরিত্র বিধ্বংসী কাজগুলো প্রোগ্রামগুলো হাতে নিয়ে যারা আজকে অনেক পয়সার মালিক হয়ে গেছে এক একজন গায়কের এক একজন নর্তকীর এক একজন তাদের কত ইনকাম খুব সফল মনে করে তাই না বাকিরা তাদেরকে খুব সফল মনে করছে তারা কি কাইয়েস হতে পেরেছে সত্যিকার বুদ্ধিমান হয়েছে তারা কি সফল হয়েছে তারা ব্যর্থ হয়ে গেছে প্রচন্ডভাবে আখেরাতে যাহ নাম থেকে মুক্তি পেয়েছে সে ব্যক্তি সত্যিকার সফল ফাউজুল আদিম এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা আর যে ব্যক্তি জাহ্নাত মিস করেছে যাহার নামে নিপতিতে হয়েছে নিক্ষিপ্ত হয়েছে আর সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা তার জীবনটা সে নিজের হাতে করেছে। দিবে সমস্ত লোকেরা খুব পুষ করেছে খুব উস্কিয়েছে শয়তান না হলে আমরা এগুলো করতাম না আল্লাহ শয়তানের বিরুদ্ধে আমাদের অভিযোগ শয়তানকে বেশি করে ধরেন সে না থাকলে আমরা এগুলো করতাম না তখন শয়তান বলবে আমি কি তোমাদেরকে এমন ক্ষমতা নিয়ে গিয়েছিলাম না করলে গুনা না করলে পিঠে মেরে ফেলবো এরকম বলেছি লাঠি টাঠি আমার হাতে ছিল তোমরা তোমাদের মজা পেয়েছ তোমাদের আকর্ষণে তোমরা করেছ এখন করে আমাকে আমাকে দায়ী করো না আমাকে না, নিজেদেরকে দায়ী করো নিজেদেরকে দায়ী করো নিজেদের দোষ স্বীকার করো ওই দিন আসছে আমাদের সামনে আমরা সাবধান হয়ে যাই আল্লাহ রব আলিন আমাদেরকে কে আমাদের ময়দানে আফসুস না করার তুলনায় সেদিন দুঃখিত না হওয়ার তুলনায় আজকে আমাদেরকে যেন আফসোস তৈরি করে যেন হাই আমি কিছুই করিনি এখনই আমি তো করি এখনই আমার জীবনের মধ্যে আমি একটা পরিবর্তন নিয়ে আসি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কালকে আমাদেরকে আফসোসের হাত থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ আপনি আমাদের জাহান্নামের সিটটাকে সিল করে দেন আমাদের যেন যেতে না হয় আল্লাহ আপনি আমাদের জান্নাতের সিটটাকে কনফার্ম করে দেন রিজার্ভ করে দেন আমরা যেন এমন আমল করতে পারি জান্নাতের আসনটা যেন আমরা না হারাই जेते एक टी खाते तो, निशों में जी। किसु किसु के तो एक अनुष्ठान जमन कुरान खत्म करा छोला गाँव कि सठीक हादिस की মানুষের মৃত্যু হয়ে গেলে মুসলমানরা কেউ কেউ কয়েকদিন পরে কাউকে খাওয়া দাওয়া করায় এবং কোরআন খতম করায় কোরআন খানি করায় তাই না কোন কোনো ৪০ চল্লিশা করে কোনো জায়গায় বিভিন্ন ফাংশন করে এগুলো কোনো ভিত্তি হাদিসে নাই ভাড়াটিকে দিয়ে কোরআন শিপ পড়ানোর মধ্যে কোনো ফায়দা নেই হাজিসে এসেছে মাইতে যেন দোয়া করলে আল্লাহ কবুল করেন আর দোয়া করবে বিনা ভাঁড়ার দোয়া কাউকে হায়ার করে এনে কোনো ইমাম সাহকে হায়ার করে এনে দোয়া করলে কোন কাজ লাগবে কোন কাজ লাগবে না নিজের দোয়া কবুল হবে অন্যকে দিয়ে খালি দোয়া করে দিতে চায় নিজে করেনা আমি গোনাগার কি হবে আপনি গুণাগার এটা মনে করেছেন এটাই আল্লাহ কাছে বিরাট দোয়া করবেন রাস্তা খুলে গেছে নেক সন্তান দোয়া করলে সেই দোয়ার কথা হাজি বেশি এসেছে আপনি আরে হায়ার করতে চান কেন এগুলো যে আমাদের দেশে আনুষ্ঠানিকতা করে এগুলো বেদাত এগুলোর কোনো আমল দিনের মধ্যে নাই নবী করিমিসাম নিজে করেননি সাহাবাইকার করেননি সালফে সালহিন করেননি তারা যারা করেননি এগুলা যখন পরে আবিষ্কার হয়েছে এগুলো সব বেদাঁত এগুলো আল্লাহর কাছে কবল হবে না এগুলো থেকে সরে আসি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত